সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আপনাদের সামনে রিয়াজ থেকে নিয়মিত দাস উপস্থাপন করে আসছি আজকের আলোচনার বিষয় সেটি হল আনি জুহাইফাত আবদুল্লাহ রহকাল আবু জুহাইফা ওয়াবিন আবদুল্লাহ রাহ তিনি বলেন আখান আহাম সাল ওয়া আবি নবী করিম সাল সাল্লাম ভাতৃত্ব কায়েম করে দিয়েছেন সালমান এবং আবুদার্দ মাঝে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা জানি যে আল্লাহ নবী সাল সাল্লাম মহাজির এবং আনসারদের মাঝে উনি ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন পরস্পর একে অপরকে ভাই বানিয়ে দিয়েছিলেন তো তারই একটি অংশ হিসাবে যে সালমান এবং আবু দরদাকে আল্লাহ নবীলাম উভয়কে একে অপরের ভাই বানিয়ে দিলেন তো এই ভাইটিকে রক্তের ভাই না এটা হলো দিনের ভাই দিনের ক্ষেত্রে একে অপরকে ভাই বানিয়ে দিয়েছেন এল মেনা মুসলমান পরস্পর সবাই একে অপরের ভাই সেই ক্ষেত্রে একে অপরের ভাই বানিয়ে দিয়েছেন ফজার সলমান আবুদ্দারদা কিছুদিন পর সলমান ফার্সি রাজা তালানহু তিনি আবুদ্দার্দ সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তার আ বাড়িতে আলেন তো সালমান দেখলেন যে দর্দার মা উম্মারদা মুতাবাদ জিলাতান সে ময়লা এবং পুরাতন কাপড় পরে আছেন ফকাল মা শাহুকে সালমান জিজ্ঞাসা করলেনদা তোমার এই অবস্থা কেন উম্মে উমা বললেন আহুক আবুদারদ তোমার ভাই আবুদ্দারদার তো দুনিয়ার কোনো প্রয়োজনই নাই। দুনিয়ার বিষয়ে তার কোন চিন্তাই নেই ফাজা আবুদ্দারদা কিছুক্ষণ পর আবুদ্দারদা বাড়িতে আসলো ফলাহু তোমন এবং মেহমানের জন্য খানা তৈর করলো ফাহু তো আবু দর্দা মেহমানকে বলছে সালমান কে ভাই। তুমি খেয়ে নাও কালেন হাত আবুদ্দা আমি মেহমান আর শরীয়ত মেহমানের সাথে খাওয়ার সন্নুদ বলেছেন মেহমানের সঙ্গে বসে খেতে হয় फल सोम तो क्षेत्र विधायी सलमान बोलना ही खा एक खाब ना फलम कानू दबुदरद रात हो শোয়ার ব্যবস্থা হয়েছে তো আবুদ্দা বলছে সালমান কে সালমান আপনি থাকেন আর আমি বলছেন আমি সলাত আদায় করতে গেলাম রাত্রে নামাজ পড়তে গেলাম ফকা লো সালমান আবুদ্দার্দা কি বললেন নাম এখন নয় এখন সলাত আদায় করতে হবে না নাম আপনি শুয়ে পড়ুন ফানামা অথপর সে শুয়ে পড়ল সোম্মা কোম ফালো নাম একটু পরে আবার উঠে দাঁড়ায় আবুদারদা এবং সে আবার সলাৎ আদায় করতে চাই সালমান বললেন নম এখনো শুয়ে পড়ো এখনো শো শোয়ার দরকার আছে যখন রাত্রের শেষ প্রহর চলে আসলো যখন রাত্রের শেষ অংশ যখন চলে আসলো ক সালমান সালমান তখন বলল কুমিল আন ফাস্লাইয়া জামিয়ান চলো এখন উভয় আমরা দুই ঝুনে উঠি চলো একসঙ্গে সালা সলাই করি ফকু সালমান সালমান তাকে বলল যে তোমাকে আমি তোমাকে নিষেধ করলাম এই দেখো শুনে রাখো ইন্নআলি রব্বিকা আলাইকা হাক্কান তোমার উপর যেরকম তোমার রব এবং প্রতিপালকের হক আছে ওয়া ইন আলী আলাইকা হাক্কান তোমার উপর তোমার নফসেরও হক আছে তোমার পরিবারের যেটা করণীয় সেভাবে প্রত্যেকের হক তুমি আদায় করে দিবে ফাল সাল্লাম বিষয়টি নিয়ে আবুদারদা সে আল্লাহ নবী সাল্লামকে ঘটনাটি বললেন ফা দা কালী কালাহু যখন তারা ঘটনাটি বললো আবুদ্দা তখন আল্লাহ নবীকে বললেন হে আল্লাহ নবী রোজা রেখেছিলাম বিষয়টি আল্লাহ নবী সালাম শোনার পর তিনি বললেন সাদাকা সালমান রাহুল বুখারি বুখারিমাম আল্লাহ নবী বললেন সাদাকা সালমান সালমান যা করেছে সত্য কাজই করেছে সলমান যা করেছে ভালো কাজ করেছ সম্মানিত শ্রোতা দর্শক তাহলে এখানে আল্লাহ পুরো রাত এ বাজত করার জন্য কাউকে বলে নাই নবীকে বলছেন যদি ওনার উপর ফরজ ছিল তাহা পড়া বলছেন কুমিল্লা কালিলাহু নিষেধ করেছে সেখানে আবুদ্দারহু ওনার নিজের নবসের উপর জুলুম করে ঘুম বাদ দিয়ে স্ত্রীর হক আদায় না করে আপনাকে দেখতে হবে যে আল্লাহ নবী আসলামের আদর্শ কি তিনি কখনো ইবাদত করতেন আবার কিছু অংশ উনি ঘুমাতেন এবং ওনার স্ত্রী যারা ছিলেন তাদের হক আদায় করতেন যদি চো আবুদারদার স্ত্রী শেকায়ত করে বসলো যে আমার এই পুরাতন কাপড় আমার এই শরীরের ময়লা আবর্জনা এই বিক্ষিপ্ত এর মূল কারণটা যে আমার বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না সম্মানিত শ্রোতা ও দর্শক এটা এটা দিন আল্লাহ পাক প্রত্যেকের হক বানিয়ে দিয়েছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আল্লাহ নবীম বলেছেন যে তুমি তোমার স্ত্রীকে সেটাই খাওয়াও যেটা তুমি খাবে তোমার স্ত্রীকে তুমি সেটাই পড়াও যেটা তুমি যেটা পড়বে তাকে খেয়াল করতে হবে অসুস্থ হলে তার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং একজন নারীকে তাকে সৌন্দর্য রাখার জন্য তার যেটা সেগুলি ব্যবস্থা করে দেওয়া এটাও উপর হক সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা জানতে পারলাম যে এই দিন এই বৈরাগীওয়ালা দিন নাই বৈরাগীওয়ালা দিন আল্লাহ আল্লাপাক আমাদেরকে দেন নাই বাড়িঘর ছেড়ে চলে গেলাম দিন প্রচার করার স্বার্থে বাড়িঘর ছেড়ে চলে গেলাম বাহিরে স্ত্রী কি করবে বাচ্চা কি করবে কি খাবে তার কোন চিন্তা নেই আল্লাহ বলছেন অন্যদের চিন্তা পরে আগে নিজেকে চিন্তা করতে হবে নিজের পরিবার নিয়ে চিন্তা করতে হবে সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী এই হাদিস থেকে যে জিনিসটা আমরা উপদেশ হিসেবে গ্রহণ করতে পারি সেটা হলেই যে এবাজতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না أبو محمد عبدالله بن عمر بن عاص رضي الله عنهما قال تنبولين أخبر النبي صلى الله عليه وسلم أني أقول أمي إتبوليكي والله لأسومن النهار اللار قصوم أمي پورو دين صوم پرن كربو ولا أقومن الليل أمي دارية عبادة بندئ كربو ما عشتو جوتو دين بيشتحق بو فقال رسول الله صلى الله عليه وسلم الله رسول بولين হে আল্লাহ নবী সালাম আমার বাপ এবং আমার মা আপনার উপর কোরবান হয়ে যাক কথাটি তো আমি বলেছি হে আল্লাহ নবী কিনলেন হে আবু মোহাম্মদ শোনে রাখো তুমি সম পালন করো আফতির এবং ছেড়ে দাও একদিন রোজা রাখো আর একদিন ছেড়ে দাও একদিন সম পালন করো আর একদিন ছেড়ে দাও ও নাম ওয়া তুমি ঘুমিয়ে থাকো এবং সলা তাদায় করো কসুমিন এবং তুমি প্রত্যেক মাসে তিনটি করে সোম পালন করো। হাসানাত করোহা আর আল্লাহ আল্লাতালা একটি নেকির বদলে দশ গুণ আল্লাতলা বৃদ্ধি করে দিবেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর উক্ত হাদিসের বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা তাল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 धारण उदाहरण प्रति बुधवार रत दस टेबंप्रचार सकाल साढ़े आठ टेलेश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 शुक्रवार श्रोताओ दर्शक मंडली अल्ला नबीमे हदीस अब्लामर बीन आस रज्ला कसम खेल सारला चाय कर এবং আমি প্রত্যেক দিন পালন করব আল্লাহ গুণ বাড়িয়ে দিবেন বিধাই তুমি যদি তিনটি করে মাসে রোজা রাখো আল্লাহ তারা তোমাকে পুরো মাস রোজা রাখার স্বভাব দিবেন পুরা বর্ষ রোজা রাখার স্বাব দেবেন ইনশা আল্লাহা মিত্র কেউ যদি এভাবে প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখে তাহলে আমি ক্ষমতা রাখি কয়লা আল্লাহ নবী বললেন ফাসুম ইয়মান ও আফতির ইয় তাহলে তুমি একটা কাজ করো একদিন সোম পালন করো আর দুই দিন ছেড়ে দাও কলত আমি বললাম ফাইননি অতি কু আফত আলাম দলিক আমি আরো বেশি রোজা রাখতে পারবো সোম পালন করতে পারবো তো আল্লাহ নবী বললেন ফাসুম দাউদ তাহলে তুমি একটা কাজ করো একদিন সোম পালন করো আর একদিন ইফতার করি কাসম দাউদ আর এভাবে সিয়াম পালন করা দাউদ সালামের সন্ন্যত এবং তার পদ্ধতি ছিল তো তুমি যদি একান্তই বেশি এবাদতের জন্য তুমি যদি আগ্রহী হও श्रोम पालन क्षेत्र तुम जो चेब आग्रह सर्वशेष लगातारोम पालन कर एक दिन ऐड़े दीवियतर मध्य बढ़ाड़ी क्या होर उत्तुम किचुन आल्ला नबी सामेर आदर्श और नमुना एर भरे এবং বলেছেন পালন করার ক্ষেত্রে ইফতার করবে এ বিষয়ে একাধিক রেওয়ায়ত ইমাম নব্লা এখানে নিয়ে আসছেন অন্যান্য রেওয়ায়ত থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা এই রাবি বলেছেন যে আল্লাহ নবী সাহা সালাম যখন আমাকে বললেন যে তুমি প্রত্যেকদিন সম পালন না করে तुम्हें मासे तीन टाइम श्रम पालन करते हैं अर्थ एवं चाहते सुविधा ग्रहण करिय कौन যখন নাকি বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে তখন জন্য সম্ভব হচ্ছে না বলেছেন যে আহাবুল ইহা ইনকাল কোনো আমল যদি কমও হয় আর সেটা যদি সব সময় করা যায় তাহলে সেটা হলো বেশি উত্তম কাজ কিন্তু সেটা না করে একদিন একেবারে বেশি করে করলাম আর একদিন করতে পারলাম না তো এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয় বাকি এই বিষয়ে একাধিক রেওয়ায়ত উনি আসছেন তো এক একটি রেবায়তের ভিতরে এক এক স্বভাবের কথা উল্লেখ আছে উনি আরেকটি রেবায়তে এমনটা বলেছেন ইনালে রব্বিকা আলাইকা হাক্কান তোমার রবের হক তোমার উপর আছে ও ইনালে আইনাই আলাইকা হাক্কন তোমার চোখের হক তোমার উপর আছে ও ইনালে জাহুজি কালয়া হাক্কান तुम्हारे हक तुम्हारे तुम से मेहमान ना से जो दिल तो घुमे डिस्टार्ब हलो ये सब किस परस्पर खेल कर परस्पर एके अपर हक आदायर मध्यमे ইসলামটা ইসলাম ভাবে পরিষ্ঠিত করা সম্ভব এরপর আল্লাহ আলাই। রাবি বলছেন আল্লাহ রবি বলেছিলেন তুমি যদি প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখো তাহলে এটা তোমার সারা বৎসরের পক্ষ থেকে সৌম পালন করার স্বভাব তুমি পেয়ে যাবে রাবি বলছেন যে এই জিনিসটা আমি গ্রহণ না করে এটার একটি উদাহরণ বলা যেতে পারে যে আল্লাপাক যে আমাদেরকে সফর অবস্থায় কসর করতে বলেছে সফরে যেহেতু কষ্ট হয় তো সফর অবস্থায় চার রাকাত নামাজ চার রাকাত না পড়ে দুই রেখাত পরার জন্য আল্লাপাক আমাদেরকে সার দিয়েছেন সুবিধা করে দিয়েছেন এখন কোন ব্যক্তি যদি নিজের কে আরো বেশি বুজুর্গি দেখাতে যে দুই রাখাত না পরে যদি চার রাখাত পড়াটাকে উত্তম বলে মনে করে তাহলে এই হাদিস দৃষ্টিকোণ থেকে এটা ঠিক হবে না বরং তার উচিত এটা মনে করতে হবে যে যেহেতু শরীয়ত এক বিষয় আমাকে সার দিয়েছে সেই সারটা সেই সুবিধাটা গ্রহণ করে নেওয়া এটাই বুদ্ধিমানী কাজ এটাই উত্তম বেশি এ বিষয়ে আর একটি রেওয়ায়তে উনি কোরআন খতম করা বিষয় উনি বলেছেন আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি পুরো রাতি কোরআন তো আমি বললাম এটা তো একটা মঙ্গল কাজ ভালো কাজ আর আমি সেই মঙ্গলেরই আশা করি আমি তো কোনো খারাপ কাজ করছি না আল্লা নবী বললেন তুমি যদি একান্ত বেশি সিয়াম পালন করার আগ্রহী করে থাকো আগ্রহ হো তাহলে তোমার জন্য সিদ্ধান্ত যে সালাম যেভাবে সম্পর্ন করেছেন তুমি সেভাবে করো সেটা কি একদিন সম্পর্ন করো একদিন না। আর তুমি মাসে এক খতম মাসে এক খতম দাও আমি বললাম হে আল্লাহ নবীলাম এক মাসে এক খতম এটা তো সামান্য কাজ আমি এর চেয়ে বেশি পারবা ফকরা হু ফি কল্লা সরিন তাহলে তুমি প্রত্যেক বিশ দিন এক খতম দাও কুলতাই বললাম আল্লা নবীলাম বললেন ফুকুল তোমার জন্য সর্বশেষ যেটা সীমারেখা সেটা হলেই तुम सात दिन एक खत्म करते कम दिन तुम खत्म करो ना फद्दा फुद्धिदाईनार्खसा एवं ग्रहण ना कर नफेर ऊपर और कठिन कर निलमार और विषय परवर्ती कठिन आख्य ये हल ए परवर्तील का कष्टर हो ग তুমি জানো না হয়তো এমনও হতে পারে আমার শেষ অবস্থাটা তেমনই হয়ে গেল আমার বয়সটি দীর্ঘ হয়ে গেল ফালাম্মা কাবির তু ওয়াদিত কুন্তু কাবিল তু রকসাতাম আমার বয়স যখন বেশি হয়ে গেল তখন আমি মনে করলাম যে হায় আমি যদি সেই দিন রসুল সাল্লাহ সাল্লামের সেই রস এবং ওনার পক্ষ থেকে যে সার এবং সুবিধা এটা যদি আমি গ্রহণ করতে পারতাম তাহলে সেটা যে তখন আমি মেনে নিতাম তাহলে আমার জন্য সেটাই বেশি উত্তম ছিল অফির ওয়াইথিন ওয়া ইন আলী ওয়ালাদিকা আল হাক্কান অন্য আরেকটি রেবাইতে আসে যে তোমার সন্তানের হকও তোমার উপরে আছে আল্লাহ নবী সাল্লাম আরেকটি রয়েতে বলেছেন যে ব্যক্তি সব সময় श्यम पालन करार नियतरे लाशयक्तर श्रम आदायबा तो जबत् एकाधिक हादिसगुली प्राय परस्पर एक मध्य प्राय सबग से खाना जो जिनटी बुझते पर अधिक आग्रह इच्छा मत कोबाज बसि करब ये जेज नहीं शक्ति थे सब किचु करबा বরং আমাদের মাথায় সবসময় একটা জিনিস রাখতে হবে সেটা হলি যে আল্লা পাক তার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সালাম তার সম্পর্কে বলেছেন লাকাদ ফি আমি রসুলামের জীবনকেই তোমাদের জন্য সুন্দর নমুনা হিসাবে আখ্যায়িত করলাম বিধায় তুমি তোমার জীবনের সর্বক্ষেত্রে সব সময় সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সালামের আনুগত্য করবে এবং যে কাজ যেভাবে যতটুকু করেছেন সেই কাজ ততটুকু সেইভাবে করার মধ্যেই মঙ্গল আছে আলীম আল্লাহ রসুলকে পিছে রেখে তার চেয়ে বেশি কোনো কাজ করা এটা হল আল্লা নবীলামের আনুগত্যের বাহিরে চলে যাওয়া এবং তার বিরোধিতা করা এবং তাকে অমান্য করা সম্মানিত শ্রোতা অর্জন করা সম্ভব নয় এটা শুধু শ্রম আর কোরআন তেলের ক্ষেত্রেই নয় এটা প্রত্যেক এবাদতের ক্ষেত্রে এই মাপকাটি আল্লাহ নবীলাম আমাদেরকে বিয়ে দিয়েছেন আল্লাপ বলেছেন অমা আতা কোমর রসুল ও ফুজু অমানাহাকুম আনহু ফান্তাহু রসুল তোমাকে যে কাজ যেভাবে যতটুকু তোমাদেরকে দিয়ে দেয় তোমরাও সেটাকে সেভাবে ওইভাবে নিয়ে নাও অমানাহাকুম আনুহু ফান্তাহু আর যে কাজ করা থেকে তোমাদেরকে বিরত রাখে তোমরা সেখান থেকে বিরত থেকে যাও এর ভিতরেই মঙ্গল আছে আর এটা নামই হলো আল্লাহ রসুল সাহাগত্য সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আজকে মুসলিম জাহানের দিকে যদি আমরা তাকিয়ে দেখি মুসলিম সমাজের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে তারা রসুল শাহামের আদর্শ এবং নমুনাকে সামনে না রেখে তারা এবাজতের মধ্যে বহু কিছু বাড়তি করেছে এমন কোন এবাজত নেই যার ভিতরে মানুষ বাড়তি করে নাই এমনকি সামান্য একটি অজুর ক্ষেত্রে পর্যন্ত প্রথমে একটা নিয়ত বাড়িয়ে দিয়েছে তারপরে অজুর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার জন্য আলাদা দোয়া বের করেছে এরপরে অজুর পরে আরো দোয়া বের করেছে সলাতের শুরুতে আলাদা দোয়া বের করেছে এরপরে নেওয়া বের করেছে সলাাতের মাঝে নমুনা ইত্যাদি ইত্যাদি হদের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমরা আল্লাহ নবীলাম কি করেছেন সেটা না দেখে অমুক কে কি করেছেন অমুক আলেম কে কী করেছেন সেগুলি দেখতে যে। আল্লাহ নবীর আসল নমুনা আমাদের হাত থেকে বিদায় নিয়ে চলে গেছে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ বলেছেন কোলএন কুন তুম্লা আল্লাহর ভালোবাসা পেতে গেলে আল্লাহ নবী সালামের আদর্শ মোতাবেক চললেই আল্লাহর ভালোবাসা পেতে পারবো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে তার দিন বোঝা এবং তার উপর আমল করার তৌফিক দান করুন আজকের আলোচনায় এ পর্যন্তই পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আর আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরক सुरक्षित पवित्र जकत अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंग उंड नंबर शून्य जिन्होंल तीन शून्य नी चार शून्य शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठिएमेल कर समाधान জানাবেন যে কিভাবে আপনি সেখানে দাওয়াতের কাজ করেন দাওয়াতের ক্ষেত্র কেমন মানুষের মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হলো অন্তরের একটা শান্তি উচ্চ সময় ইসলামের যখন সন্ধান তারা পায় পরিণত পদ্ধতির সাথে ইউকে অনেক জায়গায় দেখা যায় প্রত মুসলমান হয়েছে তারা হয়ে আবার ইসলামের নেতৃত্ব দিচ্ছে জানু অনেক প্রস্তাবিত নীতিমালা कार्यकी भावे इसलम प्रचार सम्भव देखा कथाय कृहस्पतिवार सन्दार साढ़े पांच पुन सम्प्रचार सकाल छंग